মৌ ইলাইন والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم প্রত্যেক জীবকে মৃত্যুর সাথ পেতে হবে তারপর তোমাদের সবাইকে আমার দিকে ফিরিয়ানা হবে যারা ইমান এনেছে এবং যারা সৎ কাজ করেছে তাদেরকে আমি যেগুলোর তারা থাকবে প্রতিদান কর্মশীলদের জন্য আলহামদুলিল্লাহ মানবজাতি দুনিয়াতে এমন একটা ধারণা নিয়ে আমরা বেঁচে থাকি যেন এই দুনিয়াটাই আমাদের এখানে আমরা এক সময় ছিলাম না এখন দুনিয়াতে অবস্থান করছি এক সময় আমরা কেউই এই দুনিয়াতে থাকব না কিন্তু আমরা মানুষেরা দুনিয়াতে এমন ভাবে এমন একটা ধারণা নিয়ে বেঁচে থাকি যেন এই দুনিয়াটা আমাদের এটাই আমাদের থাকার স্থান ঘর এখানে আছি এখানেই থাকবো যেন এটা আমাদের চিরদিনের আবাসস্থল কিন্তু যে বাস্তবতা আমরা জানি না বা জানতে চাই না যে সত্যকে আমরা ভুলে থাকতে চাই সেটা হচ্ছে যে আমরা মূলত একটা ট্রেনে ভ্রমণ করছি যে ট্রেনটা একটা একটা করে স্টেশন পার হয়ে সর্বশেষ একটি গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে আর এই দুনিয়ার জীবন হচ্ছে এমনই একটা স্টেশনের শুরুমাত্র কিন্তু আমরা এই দুনিয়ার নই কিংবা এই দুনিয়াটাও আমাদের নয় আমাদের হাতে যেন একটা টিকেট দেওয়া আছে যে টিকেটের তিনটি অংশ রয়েছে আমরা মায়ের গর্ভে নয় মাস অবস্থান করেছি তারপর সেই টিকেটের একটা অংশ ফেলা হয়েছে। এরপর আমরা দুনিয়ার জীবনে প্রবেশ করেছি আমাদের নতুন একটি স্টেশন থেকে যাত্রা শুরু হয়েছে আর এরপর যখন আমরা মৃত্যুবরণ করব তখন টিকেটের সেই দ্বিতীয় অংশটুকু ছিঁড়ে ফেলা হবে আমাদের হাতে থেকে যাবে টিকিটের শেষ অংশটুকু জান্নাত কিংবা হবে আর সেটাই হচ্ছে আমরা এই দুনিয়ার চিরস্থায়ী বাসিন্দা নই এই দুনিয়াটা কেবলই আমাদের দীর্ঘ সফরের একটা ক্ষুদ্র অংশ মাত্র এ কারণে রাসুল্লাহ সাল্লাহ বলেছেন এই দুনিয়াতে এমন ভাবে বেঁচে থাকো যেন তুমি একজন মুসাফির এই দুনিয়াতে এমন এমনভাবে বেঁচে থাকো যেন তুমি একজন মুসাফির তিনি দুনিয়ার জীবনে বাস্তবতাকে আরো ভালোভাবে তুলে ধরতে তুলনা করে বলেছেন ধরুন একটা মানুষ মরুভূমির পথ ধরে এগিয়ে যাচ্ছে এবং সে দেখল একটা গাছ সেটা দেখে তার ছায়ার নিচে বসল বিশ্রাম নিল এবং এরপর আবার তার অসম্পূর্ণ সফর সম্পন্ন করতে পুনরায় পথ চলতে শুরু করলো এই হচ্ছে দুনিয়ার উদাহরণ এটাই হলো দুনিয়া পার্থিব জীবন ওই পথিকের ন্যায় যে ব্যক্তি গ্রীষ্মে তাপ দগ্ধ একটি দিনে যাত্রা আরম্ভ করেছে অতঃপর দিনের ক্লান্তময় কিছু সময় একটি গাছের নিচে বসে বিশ্রাম নিল ক্ষণিক পরেই তা পরিত্যাগ করে পুনরায় আবার যাত্রা আরম্ভ করলো এটাই হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার জীবনের উদাহরণ আমরা একটা গাছের নিচে অল্প কয়েকটা মুহূর্ত ব্যয় করছি মাত্র এবং এরপর আমাদের আবার আগের যাত্রা শুরু করতে হবে সময়ের এই পথ আমাদের জীবনের এবং আমাদের অস্তিত্বের ক্ষয় ছাড়া আর কিছুই নয় প্রতিটি প্রতিটি মুহূর্তের সাথে সাথে আমাদের অস্তিত্ব আমাদের মেয়াদ হয়ে আসছে এই বাস্তবতাকে আমাদের বিশ্বাস করতে হবে আমরা এখানকার কেউ নই এই দুনিয়ার কেউ নই আর এ কারণেই আমাদেরকে প্রস্তুত হতে হবে মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে মৃত্যুর জন্য আর এই বিষয়টি নিয়ে আল্লাহর ইচ্ছা ইনশাআলাহ আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ধারাবাহিক আলোচনা লেকচার সিরিজ আল আখিরা বা পরকালের পথে যাত্রা কিন্তু শুরুতেই জেনে নেওয়া যাক কেন আমরা এই বিষয়টি নিয়ে কথা বলব আমাদেরকে অবশ্যই জানতে হবে এক নম্বর হচ্ছে আখিরাদের প্রতি বিশ্বাস ইমানের একটি শাখা ইমানের একটি স্তম্ভ এটা আমরা অনেকেই পড়েছি বিল ইয় বা আখিরাদের জীবনের উপর বিশ্বাস স্থাপন করা ইমানের একটি স্তম্ভ कारण नहीं बोलते गए चार पशे बर्तमान समय कैन एत यस्या क्यों एक जो मुसलिम से मतपान कर कि मुस्लिम सेभिचार करवा सूधे साथी निजे सम्पृक्त कर मूल समस्या कल खेल कर देखी साइदीना आईशा रजार एक कथार दिखे ওনার একটি কথা এবং এই একটি কথাতেই একটি হাদিসের মধ্যেই আমাদের ব্যক্তিগত এবং সামাজিক জীবনের পরিবর্তনের একটা সম্পূর্ণ ইস্তেহার বা প্রোগ্রাম দেওয়া আছে তার এই একটি কথা যদি আমরা মেনে চলি আমরা আমাদের জীবনে ব্যাপক পরিবর্তন দেখতে পাবো সাঈদিনা আইসা বলেন যদি কুরআনে এই আয়াতটা সর্বপ্রথম নাজিল হতো যে তোমরা মদ খেও না তাহলে লোকেরা বলতো আমরা কখনোই মদ খাওয়া ছাড়ব না যদি সর্বপ্রথম এই যে বিষয়টার কথা বলা হয়েছে সেটা হচ্ছে জান্নাত এবং জাহান্নাম মুফাসাল সুরাগুলো প্রথমে কুরআনে নাজিল হয়েছে এবং সেগুলোতে বলা হয়েছে জান্নাত এবং জাহান্নামের কথা এবং আইসার আদিল তাল্না বলেন আর যতক্ষণ না পর্যন্ত লোকেদের অন্তর লোকেদের হৃদয়ে আল্লাহর প্রতি আকৃষ্ট হয়েছে নত হয়েছে আকৃষ্ট হয়েছে এর পরই এসেছে হালাল এবং হারামের হুকুমগুলো এর পরই এসেছে বিধি বিধিনিষেধের হুকুমগুলো হালাল এবং হারামের হুকুমগুলো খেয়াল করলে দেখতে পারবেন আইন কানুন সংক্রান্ত বিধি বিধিনিষেধ সংক্রান্ত আয়াত মাক্কী জীবনে খুব বেশি এক নাজিল হয়নি সরিয়ার বেশিরভাগ আইন বিধি বিধিনিষেধ হালাল হারাম নাজিল হয়েছে মাদানী জীবনে নক্কার জীবনটা ছিল এই শরীয়ার হুকুমাহাকামগুলো মেনে চলার জন্য প্রস্তুতি গ্রহণ করার সময় এই সময়টা ছিল নিজেদের ইমানকে পরিপূর্ণ করার সময় আর সেটা কিভাবে হয়েছিল সেটা ছিল বারবার জান্নাত এবং জাহান্নামের কথা স্মরণ করার মাধ্যমে আখিরাতের জীবনের কথা স্মরণ করার মাধ্যমে আর এ কারণেই বাক্য জীবনে বারবার বলা হয়েছে আল গাইব বা অদৃশ্যের কথা যেন মানুষের অন্তর মানুষের হৃদয় আল্লাহ সুতালার প্রতি আকৃষ্ট এবং অনুগত হতে পারে যেন অজ্ঞানতা মূর্খতা এবং জাহিলিয়াতের অন্ধকারের পর্দা থেকে আমাদের মন উন্মোচিত হতে পারে এবং এর এরপরই আল্লাহ যখন মানুষের অন্তর তৈরি হয়ে গেছে তখন আল্লাহ হালাল এবং হারামের হুকুমগুলো প্রকাশ করেছেন ইসলাম সম্পর্কে ইসলাম পালন না করার পেছনে আমাদের অনেকের অনেক ধরনের সমস্যা রয়েছে এবং অবশ্যই এর মধ্যে একটি বড় সমস্যা হচ্ছে আমরা ইসলাম সম্পর্কে অজ্ঞ আমরা জানি না इसलम सम्पर्क अज्ञता एक बड़ समस्या एकमस्या बेपारेबा सबा सब मत पाना हराम सब सु हराम कनेक मानु सूदी लेंदेनर सूदी कार्य जड़ित पड़े सबाई जान जमाते सालाद आदाय कर गुरुतर कथा पाँच वक्त सालाद रमादान सियाम पालन कथा এগুলো সবাই জানে কিন্তু এরপরও কেন মুসলিমরা এসবের ব্যাপারে উদাসীন এমনকি একটা শিশুও জানে হজ হচ্ছে ইসলামের একটি স্তম্ভ তবু কি করে এটা হতে পারে অনেক মুসলিমরা হজ পালন করছে না এখানে মূল সমস্যাটা আসলে অজ্ঞতা নয় মূল সমস্যা হচ্ছে আমাদের বিশ্বাস বা ইমানের ঘাটতি ইমানের অপর্যাপ্ততা আমাদের এই অন্তর আমাদের হৃদয় পাথরের মতো শক্ত হয়ে গেছে কি পারে আমাদের এই অন্তরকে নরম এবং কোমল করে তুলতে পারে আল আখিরা বা পরকালের জীবনের প্রতি ভয় আল গায়েব বা অদৃশ্যের বেশি বেশি আলোচনা রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা যদি জানতে যা আমি জানতাম তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে আর অল্পই হাসি ঠাট্টা করতে তোমরা যদি জানতে যা আমি জানি তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে আর অল্পই হাসি ঠাট্টা করতে আখিরাতের বাস্তবতা আমাদের খুব কাছ থেকে উপলব্ধি করতে পারা উচিত जेमन करते हैं आली रदीलेंदी चोखे सामने जान देखते पाई जान्न के तब जत निजे चोखे ना देखे भलोबी किंबा जहान नाम के चोखे सामने आना है तभी ठीक तय पा जो जहां नाम आगुन ना देखे भय कर অর্থাৎ আলীর এবং জাহান্নামের অর্থ এবং বাস্তবতাকে খুবই গভীরভাবে উপলব্ধি করতে পারতেন তিনি এই দুনিয়াতেই বেঁচেছিলেন এই দুনিয়াতেই অবস্থান করছিলেন কিন্তু এমনভাবে বেঁচেছিলেন এমনভাবে অবস্থান করছিলেন যেন তিনি নিজের চোখের সামনে জান্নাত এবং জাহান্নামকে দেখতেন এবং অনুভব করতে পারতেন এটাই হচ্ছে ই আমরা ব্যক্তি এবং সমাজ জীবনের পরিবর্তনের প্রসঙ্গ কিছু আলোচনা করেছি চলুন সেই আলোচনায় আবার ফিরে যাই উনিশশো তিরিশ সালে মার্কিন যুক্তরাষ্ট্র বর্তমান আমেরিকা তাদের কংগ্রেস মদ নিষিদ্ধ করে এবং মদ নিষিদ্ধ করার জন্য তারা একটি আইন পাশ করল সুমাহান্লাহ মুসলিম কিংবা অমুসলিম সকলেই বুঝতে পারে যে এই সমস্ত বিষয় মত পান করা এগুলো শরীরের জন্য ক্ষতিকর সমাজের জন্য ক্ষতিকর এবং আমেরিকা সেই কারণে উনিশশো সালে কংগ্রেস আইন পাশ করার মাধ্যমে মতকে নিষিদ্ধ করে দিল আইন মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় হলো এই আইন বাস্তবায়নের কারণে হত্যাকাণ্ডের শিকার হলো খুন হলো হাজার হাজার লোক সবচেয়ে মজার ব্যাপার হল যে মদ নিষিদ্ধ করার কারণে আইন পাশ করা হলো সেই মদ খাওয়ার পরিমাণ কমলই না উপরন্তর ফলে নানা রকম অসুখ বিসুখ ছড়িয়ে এবং চার বছরের এই দুর্বিশহ সময়ের পর আমেরিকান সরকার এই আইনকে বাতিল করতে বাধ্য তথা কথিত পরাক্রমশালী আমেরিকা এই আইনকে প্রয়োগ করতে পারলো না বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাতি শক্তিশালী আইন প্রয়োগকারী সংস্থার বছর আগে যখন জিব্রাহিল আলাহ ইসলাম রাসুল্লাহ সাল্লাইসাল্লামের কাছে শুধুমাত্র একটি আয়াত নিয়ে হাজির হলেন যেখানে আল্লাহ মোহাম্ম বলছেন হে মুমিনগণ এই যে মদ জুয়া প্রতিমা এবং ভাগ্য নির্ধারক তীর এগুলো শয়তানের অপবিত্র কাজ ছাড়া আর কিছুই নয় অতএব এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও মদের উপরে নিষেধাজ্ঞা জারি করে এই একটি মাত্র আয়াত আল্লাহর পক্ষ থেকে রাসুল কাছে সাল্লাহিল হলো রাসুল্লাহ সাল্লা পুলিশ বাহিনী সেনা বাহিনী কিংবা ন্যাশনাল গার্ডের সহায়তা ছাড়াই সাহাবাদের কাছে একটি মাত্র আয়াত শোনালেন। এবং সাহাবারা এটা শোনা মাত্র রাস্তায় বেরিয়ে পড়ে ঘোষণা করলেন মদ খাওয়ার কোন বৈধতা আর ইসলামে নেই মদ খাওয়ার কোনো বৈধতা ইসলামে আর নেই আনাস ইবনে মালিক রাজিয়াল আনহু তিনি বলছেন আমি কয়েকজন সাহাবাকে মদ পরিবেশন করছিলাম এবং আমরা তখন শুনলাম রাস্তায় খাওয়া এখন থেকে থেকে থেকে হারাম, সাথে সাথে আমি হাত হাত দিলাম। এবং সাহাবারা সকলেই গ্লাস ফেলে দিলেন যাদের মুখে মদ লেগেছিল তারা সেটা মুখ থেকে থুচু দিয়ে ফেলে দিলেন এবং তাদের মধ্যে এমন অনেকে ছিল যারা মদ গিরে ফেলেছেন বিধায় তারা মুখে হাত দিয়ে বমি করে পেট থেকে মদটুকু উগলে দেওয়ার চেষ্টা করলেন বলা হয়ে থাকে মদিনার রাস্তায় মদের বন্যা বইয়ে গিয়েছিল মদ হারাম এই খবর শোনা মাত্র সকলে সাথে সাথে হি আদেশকে পালন করলেন, পুলিশ ভয় ছাড়া ইউএস কংগ্রেস কিংবা ন্যাশনাল গার্ড কোন ধরনের আইন প্রয়োগকারী সংস্থার আইনকে প্রয়োগ করার প্রয়োজন হয়নি প্রয়োজন হল না কোন আইন প্রয়োগকারী সংস্থা বা লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার খরচের কাউকে জেলে বন্দী করার প্রয়োজন পড়ল না বাস্তবায়িত হয়ে গেল আল্লাহর হুকুম কিন্তু কেন কিভাবে একই আদেশ চোদ্দশো বছর আগের মোদিনাতে কাজ করলো কিন্তু অত্যাধুনিক আমেরিকান যুক্তরাষ্ট্রে কেনই এই আদেশটি কাজ করল না এখানে মূল পার্থক্যটা ছিল ইমানে আল্লাহর দেওয়া আদেশগুলো মানতে নিজেদেরকে প্রস্তুত রেখেছিলেন তৈরি করে রেখেছিলেন এবং আমাদেরকেও সেভাবেই নিজেদেরকে ইমানকে পরিপূর্ণ করার মাধ্যমে আদেশ নিষেধ মানার জন্য তৈরি করতে হবে আর এটা তখনই সম্ভব হবে যখন আমরা আখিরাতের ব্যাপারে চিন্তা করব। আখিরাজ সম্পর্কে জানব এবং কথা বলব তো আমরা আমাদের এই আলোচনা পরকালের দিকে মহাযাত্রার এই আলোচনার দিকে পর্যায়ক্রমে অনেকগুলো বিষয় ধারাবাহিকভাবে নিয়ে আসব। আমরা প্রথমে আলকিয়া মা আসুগরা বা ছোট বিচার দিবসের লক্ষণসমূহ সমূহ এগুলো নিয়ে আলোচনা করব এবং এই আলোচনার আওতায় এক নম্বরে আসছে মৃত্যু এরপর আসছে দুই নম্বরে কবরের জীবন এবং তিন নম্বর আসছে আর রুহ বা মৃত ব্যক্তির আত্মার ভ্রমণ সম্পর্কে এবং এরপরে আসবে আশরা তু সাহ অর্থাৎ আল কিয়মা এ সমস্ত বিষয়ের আলামতগুলো এবং যেগুলোর মধ্যে ছোট বড় সমস্ত আলামতগুলো নিয়ে ইনশাল আলোচনা করা হবে এবং এরপরে আসবে বিচার দিবস যার মধ্যে প্রথমে আসবে হাসর বা পুনরুত্থান এবং দ্বিতীয়ত আসবে বিচার দিবসের সেই ভয়ানক আতঙ্কজনক পরিস্থিতি এবং এরপর আসবে হিসাব জবাবদিহিতা হিসাব নিকাশ এবং প্রতিফল প্রদানের সেই বর্ণনা এবং সব শেষে আমাদের প্রত্যেকটি মানুষের চূড়ান্ত এবং সর্বশেষ যে গন্তব্য সেই জান্নাত কিংবা জাহান্নামের আলোচনায় আমরা আমাদের এই আলোচনাকে সমাপ্ত করবো ইনশাল্লাহ তালা এই রূপরেখা মেনে নিয়ে আমাদের আখিরাতের দিকে মহাযাত্রার কাহিনী শুনব এমন এক মহাযাত্রা যাতে আমাদের প্রত্যেককেই অংশ নিতে হবে আখিরাতের এই যাত্রা শুরু হয় মৃত্যুর মধ্য দিয়ে যেটাকে বলা হয়ে থাকে ছোট বা গৌন বিচার দিবস বুখারিতে বর্ণিত আছে একদিন রাসুল্লাহ সাল্লা কাছে একজন বেদুইন এসে বারবার প্রশ্ন করলো এবং জানতে চাইল মাত আসা আসা কখন আসা কখন আসা মানে হল বিচার দিবস কিয়ামত তিনি সেই বেদুইনকে ভালো করে দেখলেন এবং এরপর তাদের মধ্যে সবচেয়ে কম বয়স্ক যে ছিল সেই বেদুইন দলকে রাসুল্লাহ সাল্লা সাল্লাম খুব ভালো দেখলেন এবং এরপর তাদের মধ্যে সবচেয়ে কম বয়স্ক যে বালকটি ছিল তার দিকে ইঙ্গিত করে বললেন এই বালকটি বৃদ্ধ হওয়ার আগেই তোমাদের বাকি সকলে বিচার দিবস আরম্ভ হয়ে যাবে এই বালকটি বৃদ্ধ হওয়ার আগেই তোমাদের প্রত্যেকের বিচার দিবস আরম্ভ হয়ে যাবে অর্থাৎ মৃত্যুর পরপরই একজন মানুষের বিচার দিবসের সূচনা হয়ে যাবে এবং এ কারণেই মৃত্যুকে বলা হচ্ছে ছোট বিচার দিবস গৌণ বা ছোট বিচার দিবস মৃত্যু যেটাকে আসলে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে আল্লাহ সুহান হয়ে যাবে বিধান তারই এবং তোমরা তারই কাছে প্রত্যাবর্তিত হবে প্রত্যেকটা কিছুর একটি সমাপ্তি আছে পরিসমাপ্তি আছে ধ্বংস আছে একমাত্র আল্লাহ সুহান তাল্লাহ কোন ধ্বংস নেই শেষ নেই সমাপ্তি নেই আল্লাহ সু আরো বলছেন প্রত্যেক সত্তায় মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এরপর তোমাদেরকে আমারই কাছে ফিরিয়ে নিয়ে আসা হবে এরপর তোমাকে তোমাদেরকে আমারই কাছে ফিরিয়ে নিয়ে আসা হবে প্রত্যেককেই এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করা থেকে কোন একজন ব্যক্তি কোন একটা প্রাণীও ব্যতিক্রম হবে না এবং আমাদের এই মৃত্যু কবে হবে সেটাও পূর্ব নির্ধারিত বলেন আর আল্লাহর হুকুম ছাড়া কেউই মরতে পারে না এবং সেই জন্য একটা সময় নির্ধারিত রয়েছে আল্লাহর হুকুম ছাড়া কেউই মরতে পারে না এবং সেই জন্য একটা সময় নির্ধারিত রয়েছে প্রত্যেক সম্প্রদায়ের একটি মেয়াদ রয়েছে প্রত্যেক সম্প্রদায়ের একটি মেয়াদ রয়েছে যখন তাদের সেই মেয়াদ চলে আসবে তখন তারা না এক মুহূর্ত মুহূর্তে যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে আল্লাহ এমন কিছু লোকের সম্পর্কে কুরআনে আমাদেরকে বর্ণনা করছেন যে সমস্ত লোকেরা মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করছিল আল্লাহ সুহাম তাল্লাহ কুরআনে বলছেন তুমি কি তাদেরকে দেখনি যারা মৃত্যুর ভয়ে নিজেদের ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল অথচ তারা ছিল সংখ্যায় হাজার হাজার এরপর আল্লাহ তাদেরকে বললেন মরে যাও তারপর তাদেরকে জীবিত করে দিলেন নিশ্চয়ই আল্লাহ মানুষের পর অনুগ্রহকারী কিন্তু অধিকাংশ লোক সুক্রিয়া প্রকাশ করে না রাসুল তিনি একদিন দোয়া করছেন এবং তিনি দোয়া করছিলেন এ আল্লাহ আমার স্বামী রাসুল্লাহ সাল্লামের দ্বারা আমাকে উপকৃত করুন তাকে একটি দীর্ঘ জীবন দান করার মাধ্যমে আমার পিতা আবু সুফিয়ানের দ্বারা আমাকে উপকৃত করুন তাকে একটি দীর্ঘ জীবন দান করার মাধ্যমে এবং আমার ভাই তাকে এবং তখন রাসুদুল্লাহ সাল্লাহাম তাকে বললেন তুমি আল্লাহর কাছে এমন একটা বিষয়ের প্রার্থনা করেছ যেটা তিনি আগেই তোমার জন্য নির্ধারিত করে রেখেছেন তিনি তোমাদের দিন নির্ধারিত করে দিয়েছেন এবং রিজিক এমন কিছু চাও যেটা আল্লাহ আগেই তোমার জন্য পূর্ব নির্ধারিত করে দিয়েছেন তোমাদের প্রত্যেকের দুনিয়ার দিন অবস্থান মেয়াদ এটা গণনা করে রেখেছেন এবং তোমাদের রিজিক সেটাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এবং বন্টন করে দেওয়া হয়েছে রাসুল্লা সাল্লাকে বললেন তুমি যদি আল্লাহ জাহান নামের আগুন থেকে এবং কবর রাজাব থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করতে সেটা তোমার জন্য মঙ্গলজনক দোয়া জন্য দীর্ঘায়ু কামনা করে দোয়া করি বলে থাকি যে আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুন অথচ আমরা কে কয়দিন দুনিয়াতে অবস্থান করবো কে কয়দিন দুনিয়াতে অবস্থান করব সেটা পূর্ব নির্ধারিত এবং এটা কখনোই পরিবর্তন হওয়ার নয় আর এই মৃত্যুর আগমন হবে কোন আপনাদেরকে একটা বাস্তব ঘটনা বলতে যাচ্ছি এবং এই ঘটনাটি ঘটেছিল সৌদি আরবের রিয়াদে। একটি বিল্ডিং নির্মাণাধীন বিল্ডিং এর সপ্তম তলায় কনস্ট্রাকশনের কাজ করছিল একজন কর্মী এবং হঠাৎ করে সে সেই সাততলার উপর থেকে পড়ে গেল সেখানে কোন নিরাপত্তা ব্যবস্থা ছিল না ফলে সে সোজা এসে ফুটপাথের উপর পড়ল ভেবে দেখুন সপ্তম তলা থেকে একটা মানুষ সোজা এসে পড়েছে রাস্তার ফুটপাতে শক্ত কংক্রিটের উপর সিমেন্টের উপরে পড়ল. পথচারীরা সাথে সাথে সেই দিকে ছুটে গেল, তারা ভাবলো যে সেই লোকটা মারা গেছে নির্ঘাত মারা গেছে চার দিক থেকে লোকজন দৌড়ে আসলো কিন্তু সুফান আল্লাহ সবাইকে অবাক করে দিয়ে সেই লোকটি নিজের পায়ের উপর ভর করে দাঁড়িয়ে পড়ল এবং তার কিছুই হয়নি সে লাভ দিয়ে আনন্দে খুশিতে দাঁড়িয়ে পড়লো সে খুশি সে ধারণা করেছিল যে সে এই মুহূর্তে মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে আল্লাহ একটি দীর্ঘ জীবন দান করেছেন আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন সবাই অবাক বিশ্বল কিভাবে এতটাই আশ্চর্য আর আনন্দিত হল যে সেই সেই সেই স্মরণীয় মুহূর্তে উদযাপন করতে উপস্থিত সমস্ত লোকদেরকে দাওয়াত দিল এবং ড্রিঙ্কস আমন্ত্রণ জানালো প্রত্যেককে পানীয় আহ্বান করল এরপর সেই লোকটি রাস্তা পার হয়ে অপর পাশে ড্রিঙ্কস আনার জন্য রাস্তা পার হতে গেল এবং রাস্তা পার হয়ে যাওয়ার সময় সে একটু অমনোযোগী হয়ে গেল এবং হঠাৎ করে সেই মুহূর্তে সেই রাস্তার মাঝখানে একটি গাড়ি এসে তার উপর দিয়ে চলে গেল এবং সেখানে ঘটনাস্থলেই সে মারা গেল চিন্তা করে দেখুন এই লোকটি সপ্তম তলা থেকে সোজা ফুটপাথের উপরে কংক্রিটের উপরে পরেও মৃত্যুবরণ করেনি কেন কারণ আল্লাহ সু সেখানে সেই অবস্থায় তার জন্য মৃত্যুকে লিখে রাখেননি বরং তিনি তার মৃত্যুর জন্য একটা নির্ধারিত সময় নির্ধারিত কাল এবং স্থানকে ঠিক করে রেখেছিলেন যেখানে তার আত্মাকে তার শরীর থেকে তার রুহকে তার দেহ থেকে কেড়ে নেওয়া হবে এবং সেই নির্ধারিত স্থানে আলসু মহামাতালা তাকে নিয়ে গিয়েছেন এবং সেখানেই সে মৃত্যুবরণ করেছে সে বিল্ডিং থেকে পরে গিয়েছিল এটা এই কারণে যে আলাসু মহামাতালা তাকে মৃত্যুর জন্য নির্ধারিত স্থানে তাকে নিয়ে আসতে চেয়েছিলেন লোকটি বিল্ডিং থেকে পরেও বেঁচে গিয়েছিল এবং বেঁচে গিয়ে মূলত সে মৃত্যুর দিকেই হাঁটতে শুরু করেছিল সে যখন এত উঁচু বিল্ডিং থেকে পরে মরল না সে ভেবেছিল তাকে হয়তো একটি দীর্ঘ জীবন দান করা হয়েছে আর এই ভাবনাটা সাথে করে নিয়েই হঠাৎ করে তার জীবনে মৃত্যু চলে আসল জীবনের পরিসমাপ্তি হয়ে গিয়েছিল সে হয়তো ভেবেছিল যে এভাবে যদি মৃত্যু না ঘটে নিশ্চয়ই তার সামনে একটি দীর্ঘ হায়াত পরে আছে নিশ্চয়ই তার সামনে একটি দীর্ঘ জীবন পরে আছে কিন্তু সে ভাবতেও পারেনি কিছু মুহূর্ত পরই রাস্তার মাঝখানে মালাকুল মাউতের সাথে তার দেখা হওয়ার অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা ছিল এইরকম আরও একটি ঘটনা আছে মিশরে কয়েক বছর আগে একটি ভূমিকম্প হয়েছিল এবং বেশিরভাগ মিডিয়াতে এসেছিল সেখানে একজন লোক সেই ধ্বংসস্তুপে চাপা পরে অনেকদিন বেঁচে ছিল যদিও বা বেঁচে থাকার মতো কোনো অবস্থায় সেখানে ছিল না কোন খাদ্য ছিল না কিন্তু সে বেঁচে ছিল কারণ তার মৃত্যুর সেই নির্ধারিত সময়টি তখন আসেনি এবং মৃত্যুর সেই সময় আসেনি বলেই আল্লা সুন্নতওয়ালা তাকে জীবিত রেখেছিলেন এবং সেখানে সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পর অবস্থায় তার সাথে ছিল তার মা তার বোন এবং উভয়ই মৃত্যুবরণ করেছিল কিন্তু সেই ব্যক্তির কিছুই হয়নি মৃত্যু এভাবে আসবে আমাদের প্রত্যেকের জীবনে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে আমরা হয়তো ভাবছি যে আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিব কিন্তু এমন হতেই পারে যে মৃত্যু ঠিক আপনার জন্য এসে অবস্থান করছে অপেক্ষা করছে এমনভাবে চলে এসেছে যে আপনি বিন্দু মাত্র টের পাননি এবং কতটা তাড়াতাড়ি কতটা হঠাৎ করে কতটা আকস্মিকভাবে এই মৃত্যু দেখা আপনি পেতে পারেন তার সবচেয়ে ভালো উদাহরণ দিতে গেলে বলতে হয় যে কয়েক বছর আগে ভারতে ঘটে যাওয়া দুটি বিমান বিধ্বস্ত হয়ে যাওয়ার ঘটনা সেখানে দুটি বিমান একটি সৌদি এয়ারলাইন্স এবং অপরটি ইউক্রেনিয়ান এয়ারলাইন্স তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটল ভেবে দেখুন দুটি বিমানের মধ্যে যখন এভাবে সংঘর্ষ হয় তারা প্রায় ষোলশো মাইল বেগে পরস্পরের সাথে ধাক্কা খায় এবং কেউ কিছু বুঝে ওঠার আগেই মৃত্যুর সামনে এসে উপস্থিত হয় রাস্তাঘাটে আমরা যখন দেখি যে হাইওয়েতে যখন সাধারণত ঘটে তখন লোকজন তাৎক্ষণিক ভাবে দেখুন তাহলে আমাদের প্রত্যেকের কতটা কাছে হতে পারে এই মৃত্যু হতে পারে সেই বিমানে এমন কেউ ছিলেন যিনি হয়তো টুকরো খাবার মুখে নিয়ে খাচ্ছিলেন এবং সেই টুকরোটি মুখে নেওয়ার আগেই তার মৃত্যু এসে হয়েছে হতে পারে দুইজন বন্ধু গল্প করছিলেন আর তাদের কারো একজনের মুখের কথা সম্পূর্ণ হওয়ার আগেই উভয়ের মৃত্যু হয়ে গেছে এ কারণেই আমাদের প্রত্যেকের বারবার মৃত্যুর কথাকে স্মরণ করা উচিত কারণ রাসমুল্লাহ সাল্লু আলাইস্লাম বলেছেন তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো কারণ মৃত্যু হচ্ছে সুখ শান্তি বিনাশকারী রাসমুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো কারণ মৃত্যু হচ্ছে সুখ বিনাশী রাসুল্লাহ সাল্লাহাম মৃত্যুকে সুখের বিনষ্টকারী হিসেবে অভিহিত করেছেন অবিশ্বাস করে না কিন্তু এর পরও ইমাম হাসান আল বা রাহিমাহুল্লাহ বলেছেন মৃত্যু থেকে নিশ্চিত আর কিছুই নেই এরপরও লোকে এমনভাবে এই নিশ্চিত বাস্তবতার সাথে আচরণ করে যেন এর মধ্যে একটি সন্দেহ রয়েছে যেন এর মধ্যে একটি সংশয় রয়েছে যেন তারা চিরদিন চিরজীবন এই দুনিয়াতে বেঁচে থাকবে মৃত্যুর থেকে নিশ্চিত কোনো কিছুই নেই কিন্তু এরপরও মানুষ এই বিষয়টি নিয়ে যেন একটি সন্দেহের মধ্যে পড়ে আছে যেন তারা দুনিয়াতে চিরদিন বেঁচে থাকবে যেন হয়তো মৃত্যু তাদের জীবনে আসবেই না মানুষ এই মৃত্যুর সম্পর্কে পরিপূর্ণভাবে গাফেল হয়ে আছে এবং কোনো প্রস্তুতি সংগ্রহ করছে না যেমন ভেবে দেখুন যে আমরা জানি না কালকে দিন আমাদের জন্য কি পরিমাণ রিজিক নির্ধারিত আছে কিন্তু এরপরও এই অনিশ্চিত পরিমাণ রিজিক উপার্জনের জন্য আমরা কত প্ল্যান প্রোগ্রাম করছি কত দীর্ঘদিন ধরে আমরা নির্দিষ্ট পেশায় নিয়োগ পাওয়ার জন্য কত পরিকল্পনা করি কত প্রস্তুতি নেই কিন্তু যে বিষয়টি নিশ্চিত সেই মৃত্যুর জন্য আমরা কয়জন প্রস্তুতি নিচ্ছি ব্যাপারটি আসলেই সত্যি অবাক করার মতো মৃত্যুর জন্য সত্যিকার অর্থে আমরা কোন প্রস্তুতি নিচ্ছি না আপনি হয়তো অনেক মানুষকে দেখবেন যে তারা মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু সেটাও আসলে ঠিক মৃত্যুর জন্য প্রস্তুতি নয় যেমন অনেক মৃত্যু সংক্রান্ত বিষয় বিষয় যেমন এই দুনিয়াতে যে সমস্ত কাজকর্ম বা আচার অনুষ্ঠান হবে সেগুলোর প্রস্তুতি নেয় মৃত্যুর পরে তার কবর কোথায় হবে তার মৃত্যু পরবর্তী অনুষ্ঠান অন্ত্যেষ্ট কিংবা গুরস্থানের পরিচর্যা এগুলো নিয়েও অনেকে চিন্তা করে কিন্তু আসলে যে মৃত্যুর প্রস্তুতি মৃত্যু বিষয় নিয়ে চিন্তা মৃত্যুর পরে সেই ব্যক্তির কি অবস্থা হবে সেটা নিয়ে মানুষ চিন্তা করে না এবং ভাবনা করে না কোনো প্রস্তুতিও নেয় না এবং মৃত্যুর পরে আপনার কি হবে মৃত্যুর পরে আপনার কি হবে এই প্রশ্নটা করা হয়েছিল একজন বিখ্যাত বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক আইজাক আসিমকে তার মৃত্যুর কয়েক মাস আগে তিনি উত্তর দিয়েছিলেন কিছুই হবে না আমি মরে গেলে কোনো কিছুই হবে না আমার লাশ পচে মাটিতে পরিণত হবে এবং এই লোকটি তার এত এত জ্ঞান একজন বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক তার লেখা ভুরি ভুরি বই এবং তার এত বুদ্ধিবৃত্তি তার সম্পদ আর খ্যাতি থাকা সত্ত্বেও তার বুদ্ধিমত্তার সাথে আজ থেকে বছর আগের আরবের মূর্খ নিরক্ষর এবং অজ্ঞ সাথে নির্যত কোন পার্থক্য নেই হবে না এবং মরে গেলে আমার লাশ শুধুমাত্র মাটিতে পৌঁছে যাবে তার সেই তথাকথিত জ্ঞান কোন কাজে আসেনি কারণ আমরা একটা মানুষকে যতটাই বুদ্ধিমান কিংবা জ্ঞানী মনে করি না কেন তার বুদ্ধিমত্তা প্রকৃতপক্ষে শূন্যের কোথায় যদি না সে মৃত্যুর পরের জীবনকে বিশ্বাস করে যদি সে করে তার বুদ্ধিমত্তা তাকে তারা আরো বলবে যদি আমরা শুনতাম অথবা আকল খাটাতাম বুদ্ধি খাটাতাম তাহলে আমরা জাহান্নীদের মধ্যে থাকতাম না দেখুন তারা বলছে যদি আমরা বুদ্ধি খাটাতাম আকল খাটাতাম অবিশ্বাস করা মৃত্যুর জন্য প্রস্তুতি না নেওয়া এবং জাহান্নামে চলে যাওয়া সেই জাহান্নামবাসীদের মন্তব্য হচ্ছে যদি আমরা বুদ্ধি খাটাতাম কিংবা আকল খাটাতাম অর্থাৎ তাদের সেই বুদ্ধিমত্তা যদি আখিরাতকে তাদেরকে বিশ্বাসী না করে তোলে তাহলে সেই বুদ্ধিমত্তা কোন কাজে আসেনি এবং শেষ পর্যন্ত যদি একজন ব্যক্তিকে জাহান আগুনেই পূর্তি হয় তাহলে আমাদের এত এত মেধা বুদ্ধিমত্তা এবং জ্ঞান বিজ্ঞানের কি মূল্য থাকলো আল্লাহ সুহ আমাদেরকে বলে দিয়েছেন কেন তিনি আমাদেরকে এই বুদ্ধি এবং মেধা দিয়েছেন আল্লাহ কুরআনে বলছেন তোমাদেরকে তিনি দিয়েছেন করণ চক্ষু এবং অন্তঃ কিন্তু তোমরা সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো অর্থাৎ যেন আমরা আলোচ মহাতাল্লার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি সে কারণেই আলোস মহাতালা আমাদেরকে শ্রবণ শক্তি সম্পন্ন একটি কর্ণ এবং দেখার মতো একটি চোখ এবং চিন্তা করার মতো একটি অন্তঃকরণ দিয়েছেন আলোচ মোহাতালা আমাদেরকে চোখ এবং কান দিয়েছেন যেন আমরা সেগুলো দিয়ে দেখি এবং শুনি এবং মন বা অন্তর দিয়েছেন যেন আমরা সেগুলোকে চিন্তা করতে পারি এবং যে কোনো একজন ব্যক্তি এই তিনটি নিয়ামতের সঠিক ব্যবহার করবে সে অবশ্যই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা অনুভব করবে এবং ইমান আনবে আমরা যখন মৃত্যু বিষয় নিয়ে আলোচনা করি এবং মৃত্যুর এই বাস্তবতাকে অনুধাবন করার চেষ্টা করি তখন সেটা আমাদেরকে অদসতা থেকে গাফেল অবস্থা থেকে দূরে রাখে এবং আমাদেরকে একটি বাস্তবতার সামনে এনে দাঁড় করায় বাস্তবতার মুখোমুখি করে এবং আমরা এই মৃত্যুকে বোঝে থাকার পিছনে সবচেয়ে বড় একটি কারণ হচ্ছে পার্থিব জীবনের প্রতি এই দুনিয়ার প্রতি আমরা আসক্ত দুনিয়ার প্রতি আমরা মোহগ্রস্ত এবং মৃত্যুর কথা বারবার স্মরণ করার মাধ্যমে এই পার্থিব জীবনের প্রতি আমাদের যে আসক্তি সেটা নষ্ট হয়ে যায় দুনিয়ার জীবনের প্রতি আমাদের এই আসক্তির কারণ হল আমরা একটি পর্দার মধ্যে আবদ্ধ আমরা সেই বাস্তবতাকে দেখতে পাই না সত্যকে আমরা দেখতে পাই না এ কারণেই মৃত্যুর কথা আমাদের সব সময় স্মরণে রাখা উচিত যেন এই জীবনের বাস্তবতা সম্পর্কে আমরা গাফেল না হয়ে যাই এবং আমাদের এই মন অন্তর চূড়ান্ত বাস্তবতার কথা ভালোভাবে খেয়াল রাখতে পারে मृत्यु जन चले मृत्यूतिदार यृत पूर्व पर्यायूर फेस्ता मालकुल मौत जान कब करते अवतरण करल्लासुह अल इहतीदार पर्याय सम्पर्वित्र कुरआने वाले حتى إذا جاء أحدكم الموت توفته رسولنا وهم لا يفرّطون جخن تمام درقارو مردو چولي آسه تخن أمار پریدو فرسطر آتار آتتا حسط قطع قطع قريني جخن تمام درقارو مردو چولي آسه تخن أمار پریدو فرسطر آتار آتتا كي حسط قطع قطع قريني الاحتدار پرجائي جخن ملعاق মৃত্যুর দিকে যাত্রা শুরুকারী ব্যক্তি তাকে ঠিক দেখতে পায় আল্লাহ রাসুল সাল্লাহ বলেন মুমিন ব্যক্তি যখন দুনিয়া ত্যাগ করে এবং আখিরাতের দিকে যেতে থাকে তখন ফেরেস তারা উজ্জ্বল চেহারায় উজ্জ্বল মুখমন্ডল নিয়ে আসমান থেকে অবতীর্ণ হয় তারা জান্নাত থেকে কফিন এবং সুগন্ধি নিয়ে আগমন করে এবং তার পাশে এসে বসে তাকে বলে হে পবিত্র আত্ম হে পবিত্র আত্ম আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টির দিকে তুমি ছুটে আসো পর মৃত্যুর ফেরেস্তা মালাকোল মাউত খুবই কোমলভাবে আত্মাকে দেহ থেকে বের করে আসতে বলে আত্মাকে রুহকে দেহ থেকে বের হয়ে আসতে বলে এবং তার কাছে তার জন্য আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টির ওয়াদা করে আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টির প্রতিশ্রুতি সেই মুমিন ব্যক্তির রুহকে ফেরস্তা প্রদান করেন রাসুল্ল সাল্লা সাল্লাম বলেন এই পবিত্র রুহ খুব সহজেই দেহ থেকে বের হয়ে আসবে যেমনটা এক ফোটা পানি জগ থেকে অতি সহজেই গড়িয়ে পড়ে যায় আর যারা পাপাচারী ব্যক্তি ফাসিক এবং ফাজির কাি পাপিষ্ঠ ব্যক্তিগুলো যখন ত্যাগ করে আখিরাতের দিকে যাত্রা শুরু করবে এবং সেই মৃত্যুর হবে তখন মৃত্যুর অন্ধকার ফেরেস্তা মালাকুল মাউত খস শক্ত একটি কাফনের কাপড় নিয়ে তার কাছে আগমন করবেন এবং ভয়ঙ্কর চেহারা নিয়ে তার কাছে আগমন করবেন এবং সেই খস খসে কফিন আমদানি করা হবে জাহান নাম থেকে তার পাশে এসে বসে আল্লাহর শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে যখন মৃত্যুর ফেরেস্তা এই ঘোষণা করবে তখন ভয়ে আতঙ্কে সেই আত্মা দেহের মধ্যে পালিয়ে বেড়াবে ছুটে বেড়াবে এবং সে কিছুতেই বের হয়ে আসতে চাইবে না মৃত্যুর ফেরেস্তা তখন তার সেই ধরে ফেলবেন এবং টানতে টানতে বের করে নিয়ে আসবেন এবং যুক্ত ডালকে ঢুকিয়ে এরপর টান দিলে সবকিছু ছিঁড়ে তা বেরিয়ে আসতে চাইবে এই ভয়ঙ্কর অবস্থা হবে সেই সমস্ত পাপি ফাসিক এবং অবিশ্বাসী কাফিরদের ভেবে দেখুন আপনার কাছে কাটাময় কোনো কিছু একটা আছে সেটাকে আপনি একটা ভেজা পশমের মধ্য থেকে টান দিয়ে বের করে আনতে যাচ্ছেন এটা সমস্ত কিছু ছিঁড়ে বেরিয়ে আসবে রাসল সাল্লাম বলেছেন যখনই আত্তাকে টেনে বের করা হবে তখন যেন এটা মাংস এবং প্রতিটি স্নায়ুকে ছিঁড়ে ফেলবে কারণ এই আত্মা কিছুতেই শরীর থেকে বের হয়ে আসতে চাইবে না এই রুখ জানে তার সামনে ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে সে কিছুতেই দেহ থেকে বের হয়ে আসতে চাইবে না কষ্ট এবং দুর্ভোগ এমনই হবে এই সমস্ত পাপাচারী ব্যক্তির আত্মাদের রুহদের পরিণতি কিন্তু এই সময়টাতেও মুমিন ব্যক্তিরা তারাও চিন্তিত থাকবেন ভয়ঙ্কর সেই মৃত্যুর মুহূর্তে এ কারণে আল্লাহ সেই মৃত্যুর মুহূর্তে তাদেরকে প্রশান্তি নাজিল করবেন এবং তাদেরকে সুসংবাদ প্রদান করবেন মমিন ব্যক্তিদেরকে আল্লাহ সুমাহাতা সুসংবাদ প্রদান করবেন কারণ প্রত্যেকেই সেই মৃত্যুর ভয়ঙ্কর মুহূর্তে চিন্তিত থাকবে আল্লাহ সু মহামতাল্লা পবিত্র কুর আনে এই সুসংবাদ দিয়ে বলছেন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 নিশ্চয়ই যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ এরপর তাতেই অবিচল থাকে তাদের কাছে ফেরেস্ত অবতীর্ণ হয় এবং বলে তোমরা ভয় করো না চিন্তা করো না এবং তোমাদের সেই প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শোনো তোমরা ভয় করো না চিন্তা করো না এবং তোমাদেরকে যেই ওয়াদা করা হয়েছে সেই ওয়াদাকৃত জান্নাতের সুসংবাদ শোনো অর্থাৎ মুমিনদের আত্মা যখন মৃত্যুর পূর্ব মুহূর্ত আল ইফতিদার পর্যায়ে থাকবে তখনই তাদেরকে মালাকুল মাউদ্দ জান্নাতের সুসংবাদ প্রদান করবেন কাদেরকে সেই সুসংবাদ প্রদান করা হবে আল্লাহ সুমতালা বলছেন যারা বলেছে আমাদের রব হচ্ছে আল্লাহ এবং এরপরে সেই কথার উপরে দৃঢ় ছিল অর্থাৎ এরা হচ্ছে সেই সমস্ত লোক যারা আল্লা সুমতাকে রব হিসাবে স্বীকার করেছে এবং দিনের উপরে প্রতিষ্ঠিত অবস্থায় ছিল দিনের সরল পথ সিরাতুল মুস্তাকিম বাদ দিয়ে তারা ডানে কিংবা বামে বাঁকা পথে চলার কোনো অপচেষ্টা করেনি সপ্তাহে একদিন মসজিদে আর বাকি ছয় দিন অন্যান্য স্থানে ফুর্তি করে নাজগান করে তারা কাটিয়ে বেড়ায়নি এবং শুধুমাত্র রমজানে এসে কিছুদিন মসজিদে সময় দিল ইতে কাফে লাগালো রোজা রাখল বাকি সময়টা বছরে মদ কাটালো এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই কথাগুলো বলা হয়নি এবং যারা ছিল পাপাচারী ব্যক্তি তাদের সেই মৃত্যুর মুহূর্তে কি পরিণতি হবে আল্লাহ সুহানা পবিত্র কুরআনে বলছেন আর যদি তুমি দেখো আর যদি তুমি দেখতে যখন ফেরেস কাফেরদের যান কবজ করে প্রহার করে প্রহার করে তাদের মুখে এবং তাদের পশ্চাৎ আর বলে জলন্ত আজাবের স্বাদ গ্রহণ করো জলন্ত আজাবের স্বাদ গ্রহণ করো এটাই হচ্ছে সেই সবের বিনিময় যা তোমরা পূর্বে পাঠিয়েছো নিজেদের হাতে বস্তুত এটা এই কারণে যে আল্লাহ বান্দার উপরে জুলুম করেন না এবং এই আয়তে বলা হচ্ছে ফেরেস্তারা তাকে প্রহার করতে থাকবে মারতে থাকবে এবং বলতে থাকবে তুমি জাহার নামে যাচ্ছ তোমার কাজের প্রতিফল হিসেবে তোমার কাজের প্রতিফল হিসাবে এবং আল্লাহ তোমার উপর কোনো অবিচার করেননি বরং তুমি নিজেই নিজের হাতে যা কামিয়েছো। তার ফলস্বরূপ আজকে তোমার এই ভয়ঙ্কর অবস্থা আতা বিন রাবাহ তিনি বলেন মৃত্যুর কথা স্মরণ করার মধ্যে তিনটি উপকার রয়েছে এক নম্বর হচ্ছে তা জিলোত্তাউবাহ তহবার দিকে মনোনিবেশ করা প্রতি আগ্রহী হওয়া এবং দুই নম্বর হচ্ছে আর হৃদ অল্পে তুষ্ট থাকার মানসিকতা অল্পে সন্তুষ্ট হওয়া এবং তিন নম্বর হচ্ছে দুনিয়ার আশাকে ছোট রাখা দুনিয়ার জন্য এবং কমিয়ে প্রথম তাজিলুত তাওবার প্রথমে মনোনিবেশ করা আপনি যদি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করেন এবং আখিরাতের কথা ভাবেন তাহলে এর জন্য অবশ্যই প্রস্তুতি গ্রহণে উৎসাহ পাবেন এবং তওবা করার দিকে বেশি বেশি ছুটে যাবেন দ্বিতীয় বিষয়ে আর রৃদা বিল কালিল অল্পে সন্তুষ্ট থাকা আল্লাহ সুহামতাল্লাহ আপনাকে যেটাই প্রদান করবেন সেটা নিয়েই আপনি খুশি থাকবেন এবং তৃপ্ত থাকবেন কারণ আপনি জানেন যে এই দুনিয়া হচ্ছে একটি অস্থায়ী ক্ষণস্থায়ী আবাস এবং সে কারণে এখানে কি হচ্ছে কি পাচ্ছেন আর কি পাননি সেটা নিয়ে আপনাকে আল্লাহ সুহাম তালা আপনাকে যেটাই প্রদান করবেন তাতে আপনি সন্তুষ্ট থাকবেন এবং এই মৃত্যুর কথা স্মরণের মধ্যে তিন নম্বর উপকার হচ্ছে দুনিয়ার জন্য ব্যস্ততা এবং পেরেশানি কমে আসা আপনি এই দুনিয়ার ভোগ এবং ঐশ্বর্যের জন্য প্রতিযোগিতা দৌড়াদৌড়ি মারামারি কাটাকাটি এগুলো বন্ধ করে দেবেন এবং এর ফলে আপনার মনে একটি চাকিনা বা প্রশান্তির জন্ম দেবে কারণ মানুষ যে কারণে উদ্বিগ্ন হয় বা আপত্তিকর কাজে লিপ্ত হয় সেটা হচ্ছে এই দুনিয়ার ভোগ বিলাস ঐশ্বর্যের জন্য ছুটাছুটি দুনিয়াটা ছোট এবং আপনার চাহিদা অনেক বড় তাই কোনো কিছুই আপনার এই মনকে সন্তুষ্ট করতে পারে না রাসুল্ল সাল্লাইসাল্লাম বলেছেন যদি আদম সন্তানের কাছে একটি পাহাড় পরিমাণ স্বর্ণ থাকত তবু সে আরেকটি পাহাড় পরিমাণ স্বর্ণের জন্য আবেদন করত এবং রাসুল্লাহ বলেছেন কোনো কিছুই আদম সন্তানের মন বা অন্তরকে পরিতৃপ্ত করতে পারতো না পারে না ধুলাবালি ছাড়া ধুলাবালি ছাড়া কোনো কিছুই তাকে থামাতে পারবে না হ্যাঁ এই ধুলাবালি হচ্ছে সেই কবরের ধুলাবালি এই ধুলাবালি ছাড়া কোনো কিছুই আদম সন্তানের অন্তরকে পরিতৃপ্ত করতে পারে না অর্থাৎ মৃত্যু পর্যন্ত যত যত বড় সম্পদ লাভ কেন তার নতুন চাহিদা সৃষ্টি হবে এবং এই চাহিদা ছাড়া নয় এবং এই কবরের ধুলাবালি ছাড়া কোনো কিছুই আপনার সেই লোভকে সামলাতে সক্ষম নয় কারণ মানুষ যখন মরে গিয়ে ধুলাবালিতে পরিণত হয় তখনই তার সমস্ত চাওয়া পাওয়ার হিসাব শেষ হয়ে আসে আমরা বলছিলাম যে মানুষ মৃত্যুর ব্যাপারে চিন্তাশীল হবে সে ব্যক্তি দুনিয়ার জীবনের পার্থিব জীবনের এই ক্ষণস্থায়ী সাময়িক সম্পদ প্রভাব প্রতিপত্তির জন্য মারামারি করবে না এগুলোর জন্য সে অস্থির হবে না সে ভাবতে শুরু করবে এর সব কিছুই হচ্ছে অস্থায়ী এই সমস্ত সম্পদের জন্য যুদ্ধ বাদিয়ে দেওয়া এর মধ্যে কল্যাণকর খায়ের কিছু নেই আপনি দেখবেন দুনিয়াতে বিভিন্ন দেশ এবং জাতিগুলোর মধ্যে যে সমস্ত যুদ্ধগুলো ইতিহাসে হয়ে আসছে হচ্ছে এই সম্পদের তাগিতে তারা যুদ্ধ করছে তেলের জন্য ভূমির জন্য প্রাকৃতিক সম্পদ হস্তগত করার জন্য ন্যায়ের জন্য যে যুদ্ধ হক সত্যকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ একমাত্র ন্যায্য সেই যুদ্ধটি আছে সেটা হচ্ছে ইসলামে আল জিহাদ এবং এই যুদ্ধ হচ্ছে একমাত্র আল্লাহ সহ জন্য তাকে খুশি করার জন্য সন্তুষ্টি করার জন্য এবং সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য এ ছাড়া আর সবকিছুই হচ্ছে দুনিয়ার জন্য যুদ্ধ এবং পশ্চিমারা ইসলামের এই ধারণাটি বা জিহাদের উপরে আক্রমণ করে এবং তারা এমন একটা মতবাদকে প্রতিষ্ঠা করতে যায় যেন তাদের সেই সমস্ত যুদ্ধগুলো হচ্ছে ন্যায়ের জন্য ন্যায্য যুদ্ধ কিন্তু বাস্তবে তারা কি জন্য যুদ্ধ করছে তারা কখনো মুখে মানবাধিকারের মুখোশ পরে বলবে আমাদের যুদ্ধ হচ্ছে মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য এটা বাস্তবে বিশ্বাসযোগ্য কোনো কথা নয় এই কথাকে তারা টাকা দিয়ে বিক্রি করতে পারবে না এটা বিশ্বাস করা সম্ভব নয় মানবাধিকারের জন্য আসলেও কোথাও তারা যুদ্ধ করেছে এই যুদ্ধ গুলো মূলত গণমানুষের স্বার্থে নয় বরং হাতে গোনা কিছু তৎপর ছিল যদিও আমরা এখানে আমাদের আলোচনাটি কসব চেসনিয়া, নিয়া কিংবা যুদ্ধের কারণ নিয়ে আমরা আলোচনা করতে বসিনি কিন্তু আপনি দেখবেন যে এই সমস্ত যুদ্ধগুলো হচ্ছে মানবাধিকার প্রতিষ্ঠার পতাকাতলে কিন্তু বাস্তবে একটিরও উদ্দেশ্য তা নয় সবগুলোর উদ্দেশ্য হচ্ছে দুনিয়া থেকে সম্পদকে লুটে নিয়ে নিজেদের দেশকে সমৃদ্ধ করা দুনিয়ার জন্য এত ব্যস্ততা এত পেরে এত যুদ্ধ কিন্তু যখন মানুষ মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে তখন তারা এই দুনিয়ার পেছনে ছোটাছুটি প্রতিযোগিতা এবং যুদ্ধ থেকে ফিরে আসতে বাধ্য হবে এবং মানুষ যদি সত্যিই মৃত্যুর ব্যাপারে সিরিয়াস হতো আগ্রহী হতো এবং বাস্তবে সঠিকভাবে চিন্তা করত। যতটা গুরুত্বের সাথে মৃত্যুকে চিন্তা করা প্রয়োজন তাহলে তারা এই দুনিয়ার পিছনে লেগে থাকতো না বরং আল্লাহ তাকে যা দিয়েছেন তার সন্তুষ্ট তারপরে আল্লাহ বলছেন কথা সাকরা এই শব্দটি দ্বারা বোঝায় যখন মাথায় একটি অর্ধচেতন অবস্থা সৃষ্টি হয় মাথা ঘোরানোর মতো একটি অবস্থা বা বেহুস হয়ে যাওয়ার মতো একটি অবস্থা সৃষ্টি হয় যখন মানুষ অসচেতন হয়ে পড়ে হয়ে পরে এবং এই বা মৃত্যু যন্ত্রণার একটি শব্দের অর্থ সাকরা শব্দের অর্থ আল্লাহ বলছেন আল্লাহ সুহামতালা বলছেন যে মৃত্যু যন্ত্রণা নিশ্চিত আসবেই এ থেকে তুমি যতই টাল বাহানা করতে না কেন মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে এ থেকে তুমি যতই টাল বাহানা করতে এর অর্থ হচ্ছে আমরা যতই এই মৃত্যুকে মৃত্যু যন্ত্রণাকে এড়িয়ে চলতে চাই না কেন যতই ভুলে থাকতে চাই না কেন এই মৃত্যু অবশ্যই আমাদেরকে পাকরাও করবে এটা আসবেই আমরা যতই পালিয়ে বেড়ানোর চেষ্টা করি না কেন যতই আমরা অব্যাহতি চাই না কেন সবাইকে মরতে হবে মরতে হয়েছিল রাসুল্ল সাল্লাহলামকেও রাসুল্লাহ সাল্লাম নিজের সাথে মৃত্যুর সময়ে থেকে হাত ডুবিয়ে লা নিজের মুখমন্ডলেন্লাহ অর্থাৎ নিশ্চয়ই মৃত্যুযন্ত্রণা বড়ই কঠিন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম স্বয়ং মৃত্যুর এই প্রবল যন্ত্রণা অনুভব করেছেন এতটাই তীব্র ছিল যে তাকে একটি বাটিতে হাত ডুবিয়ে নিয়ে মুখমন্ডল মাসেহ করে নিজেকে শীতল করে নিতে হয়েছে এবং তিনি বলেছেন সেই মুহূর্তে মৃত্যু বড়ই কঠিন মৃত্যু বড়ই তীব্র যেখানে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের এই ধরনের কষ্ট অনুভব করতে হয়েছে সেখানে আমার এবং আপনার মতো পাপি ব্যক্তির কি অবস্থা হবে আর যারা অবিশ্বাসী কাফের তাদের কি অবস্থা হবে আল্লাহ সুহেনি বিম তো না আর তুমি যদি দেখতে পেতে যখন অন্যায়কারীরা মৃত্যু থাকবে এবং তাদের দিকে হাত বাড়াবে এবং তারা বলবে বের তোমাদের আর তোমাদেরকে দেওয়া হবে লাঞ্ছনা পূর্ণ শাস্তি যেহেতু তোমরা আল্লাহর বিরুদ্ধে বলে চলেছিলে সততার সীমা ছাড়িয়ে বের করো তোমাদের অন্তরত্বা আজ তোমাদেরকে দেওয়া হবে লাঞ্ছনা পূর্ণ শাস্তি যেহেতু তোমরা আল্লাহর বিরুদ্ধে বলে চলেছিলে छड़िए लंघन करूहकार पोषण करते मृत्युना तीव्रता समाना जाश्वास कि तरह सब चेसि तब हाँ अवश्य एम कि मानुष्क जर बेपारे बे प्रकार मृत्यु जंत्रणा अनुभव होना আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আর সুহাদা বা শহীদগন রাসুল্ল সাল্লাহ সাল্লাম বলেছেন শহীদদের মৃত্যু যন্ত্রণা হবে কেবল একটা পিঁপড়ের কামড়ের মতো আল্লাহ তাল্লাহ শহীদদেরকে বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন বিশেষ মর্যাদা প্রদান করেছেন আর আমরা সেই মর্যাদা থেকে বিপরীত দিকে পালিয়ে বেড়াচ্ছি যখন কোনো একজন ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে যায় সে কামনা করে ইচ্ছা করে আবার দুনিয়াতে ফিরে আসতে মৃত্যুর পর সে ব্যক্তি ইচ্ছা করে দুনিয়াতে আবার ফিরে আসতে যে ব্যক্তি একজন কাফের সে চাই দুনিয়ায় ফিরে এসে মুসলিম হতে যদি সে একজন পাপাচারি ব্যক্তি হয় তাহলে সে ফিরে আসতে চায় তবা করে নিজেকে সংশোধন করার জন্য করার জন্য ফিরে আসতে চায়। অথচ আমরা বর্তমানে অবস্থান করছি কিন্তু তওবা করার দিকে আমাদের কারো মনোযোগ নেই আগ্রহ নেই আল্লাহ সুমতা বলছেন لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِي مَا تَرَكْتْ كَلَّا إِنَّهَا كَرِمَةٌ هُوَ قَائِلُهَا وَمِنْ وَرَائِهِمْ بَرْزَخٌ إِلَىٰ يَوْمِ يُبَعَثُونَ جَخُن تادرکارو قَثِي مِدُّو عَشَي جَخُن شَي بولي. হে আমার পালন কর্তা আমাকে এটা তো তার একটি কথার কথা মাত্র আল্লাহ সুহামতাল্লা এই দাবিকে খারিজ করে দিয়ে বলছেন না এটা তো তার একটি কথার কথা মাত্র এবং তার সামনে রয়েছে বার্জাক সেই দিন পর্যন্ত যখন তাদেরকে পুনরুদ্ধান করা হবে তাদের হাসর হবে সেই দিন পর্যন্ত তাদের সামনে একটি পর্দা এবং বারজা কেলা করবেন তাদেরকে আমাদেরকে একটি দুনিয়াতে সুযোগ হয়েছিল যে সমস্ত মানুষেরা দুনিয়াতে ফেরত আসতে চাইবে তও করার জন্য আল্লাহ মহাতোলা তাদেরকে দুনিয়াতেই সুযোগ দিয়েছিলেন কিন্তু তারা সেই সুযোগকে গ্রহণ করেনি এখন মৃত্যুর পর অনেক দেরি হয়ে গেছে তারা ইচ্ছা করবে দুনিয়াতে ফিরতে এসে ভালো কাজ করার জন্য ইচ্ছা করবে তাও বা করার জন্য কাঠোর ইচ্ছা করবে মুসলিম হওয়ার জন্য আল্লাহ না তারপর আল্লাহ বলছেন তাদের আর তাদের পেছনে ফিরে যাওয়ার মধ্যে একটি পর্দা বা বারজাক স্থাপন করা হয়ে গেছে এখন অনেক বেশি দেরি হয়ে গেছে আমরা প্রত্যেকেই ক্রমশ সামনের দিকে এগিয়ে যাচ্ছি সেই মৃত্যুর নির্ধারিত মুহূর্তের দিকে আমরা এবং সেদিন আর পেছনে ফিরে যাওয়ার কোনো পথ খোলা থাকবে না সেই মুহূর্তে তবা করাল কিছুতেই মেনে নেবেন না আল্লাহ আপনাকে তওবা করার জন্য একটি সুযোগ প্রদান করেছেন সেই সময় পর্যন্ত সেই নির্ধারিত সময় পর্যন্ত আপনাকে সুযোগ প্রদান করা হয়েছে নিজেকে সংশোধন করার জন্য সেই মুহূর্তটি চলে আসার পরে আর কোনো সুযোগ প্রদান করা হবে না কারণ যারা ভুল বসত মন্দ কাজ করে এরপর অনতি বিলম্বে সাথে সাথে তওবা করে এরাই হচ্ছে সেই সমস্ত লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন এবং আল্লাহ মহা জ্ঞানী রহস্যবিদ আল্লাহম বলছেন সেটা কবুল হবে ইবনে কাসির রহমাল বলেছেন আল গারগরা এর আগ পর্যন্ত তবর দরজাকে আল্লাহ উন্মুক্ত রাখবেন খোলা রাখবেন আল আল গারগরা হচ্ছে সেই সীমা বা সেই মুহূর্ত যখন একজন মানুষের দেহ থেকে তার রুহ দেহ ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিয়ে নেয় সেই মুহূর্ত পর্যন্ত কেবল কোন একজন ব্যক্তি তবা কবুল হতে পারবে এবং এটাকে আলোচনা মন্তা বলেছেন ইয়া তুবুনা মিন কারিব বা অনদি বিলম্বে যারা তবা করে তাদেরকে আলোচনা মহাতালা ক্ষমা করবে। এবং আলোচনা মাতালা আরো বলছেন হচ্মতু কল ইন্ ইন্ নদী নয় মুহুম কুফ উল ইকহম মদবীম আর এমন লোকদের জন্য কোনো ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে করতেই থাকে এমন কি যখন তাদের কারো মাথার উপরে এসে মৃত্যু উপস্থিত হয় তখন বলতে থাকে আমি এখন তৌবা করছি আর তৌবা নেই তাদের জন্য যারা কুপুরী অবস্থায় মৃত্যুবরণ করে এবং আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তিকে প্রস্তুত করে রেখেছি অর্থাৎ মৃত্যু সময় ঘনিয়ে আসলে যে তৌবা করা হয় তার কোনো মূল্য নেই যেমনটা হয়েছিল ফিরাউনের ক্ষেত্রে সেই মৃত্যুর ঠিক আগ মুহূর্তে যখন সে পানিতে ডুবে যাচ্ছিল তখন সে বলেছিল এবারে আমি বিশ্বাস করে নিচ্ছি যে কোনো মাবুদ নেই তাকে ছাড়া যার উপর ইমান এনেছে বনি ইসরা বস্তু আমিও তারই অনুগতদের অন্তর্ভুক্ত মৃত্যুর পূর্ব মুহূর্তে কথা বলছে তৌবা করার সুযোগ সে গ্রহণ করার চেষ্টা করছে আল্লাহ তার এই কথার জবাবে বলেছেন এখন এমন কথা বলছো অথচ তুমি ইতো পূর্বে নাফরমানি করেছিলে এবং পথভ্রষ্টদেরই অন্তর্ভুক্ত ছিলে। আল্লাহ সুহামতাল্লাহ তার সেই তৌবা কে গ্রহণ করেননি কারণ আত্মা দেহ ত্যাগের প্রস্তুতি নেওয়ার আগে রুহ যখন দেহ ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি তার পূর্ব মুহূর্তে সে এই তো আমরা দেখেছি ঘোষণা ছাড়াই চলে আসে কোনো প্রকার আলটিমেটাম দেওয়া হয় না মৃত্যুর ফেরস্তা সেই নির্ধারিত মুহূর্তের আগে কোন ধরনের পূর্ব সংবাদ নোটিশ ছাড়াই এসে হাজির হবে এবং যখন মালাকল মাউদ চলে আসবে তখন সেই নির্ধারিত সাক্ষাৎকে বাতিল করে দেওয়ার বিন্দু মাত্র সুযোগ আপনার হাতে নেই আপনি যতই চেষ্টা করুন না কেন যেভাবে চেষ্টা করুন না কেন এটাকে ফিরিয়ে দেওয়ার আর কোন অবশ্যই এই বিষয়টিকে নিয়ে ভালোভাবে চিন্তা করা দরকার যদি মৃত্যু কোনো ধরনের আগাম সংবাদ না দিয়েই আমাদের কাছে এসে হাজির হয় তাহলে আমাদের তওবা করার সঠিক সময়টা কখন কখন আল্লা কুরআনে বলছেন ولا يكونوا كالذين اوتوا الكتاب من قبل فطال عليهم الامد فقست قلوبهم وكثير منهم فاسقون جরা مؤمن তাদের জন্য কি আল্লাহর শরণে এবং যেই সত্য نازিল হয়েছে তার কারণে অন্তরগুলো বিগলিত হয়ে যাওয়ার সময় আসেনি তারা যেন তাদের মত না হয় যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছিল তাদের উপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়ে গেছে এরপর তাদের অন্তকরণ কঠিন হয়ে গেছে এবং তাদের অধিকাংশ বিগলিত হয়ে যাওয়ার সময় এখনো আসেনি এবং এখনি ঠিক এই মুহূর্তে মুমিনদের জন্য দবা করার সঠিক সময় কারণ বলা হয়েছে ইয়নি মানে হচ্ছে ঠিক এখনি এই মুহূর্তে বৃদ্ধ হয়ে বার্ধক্য যাওয়ার পরে তখন নয় আপনি যদি কোরআন পড়েন তাহলে দেখবেন যে সমস্ত আয়াতে দিনে লোকেদের কথা এসেছে তার পেছনের কারণটা হচ্ছে হচ্ছে মানে গরিমসি করা বা কালক্ষেপণ করা কিয়ামদের দিনে মানুষেরা বলতে থাকবে হে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ফেরত পাঠান যেন আমরা ভালো কাজে সময় ব্যয় করতে পারি তারা বলবে হে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ফেরত দিন যেন আমরা সৎ কাজ করতে পারি আর এই সবগুলি হচ্ছে মূলত আফসোস এবং আত্মচিৎকারের মাধ্যমে মানুষ হাহাকার করে বলতে থাকবে এর সবগুলি হচ্ছে সময়ের সুযোগ থাকার পরেও গরিম করে সেগুলোকে নষ্ট করার জন্য সৃষ্ট আফসোস রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ কামনা করে আল্লাহও তার সাথে সাক্ষাৎ করতে ভালোবাসেন আর যে ব্যক্তি আল্লাহর সাথে দেখা করতে অপছন্দ করবে আল্লাহও তার সাথে দেখা করতে অপছন্দ করবেন আইসার রাজি তাল্লাহা যখন তিনি এই কথাটি শুনলেন তখন তিনি বললেন যে আমরা কেউই তো মৃত্যুকে পছন্দ করি না অর্থাৎ তিনি বুঝাতে চাইলেন যে মৃত্যু ছাড়া তো আল্লাহকে সাক্ষাৎ করা কিছুতেই সম্ভব নয় আর মৃত্যুকে আমরা সকলেই অপছন্দ করি তাহলে কি আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করছি না তিনি বুঝাতে চাইলেন যে যখন মৃত্যুকে কেউ ভালোই বাড়ছে না তখন তো সে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার উপায় কিভাবে সে আল্লাহ লাভ করতে পারবে আমরা মৃত্যুকে অপসন্দ করি এর মানে আমরা আল্লাহ আল্লাহর সঙ্গে সাক্ষাৎকে অপছন্দ করছি তখন রাসুদুল্লাহ সাল্লা সাল্লাম তাকে সংশোধন করে দিয়ে বললেন যে আমি আসলে এর মাধ্যমে এটা বুঝাইনি তিনি বলছেন যে মোমিন ব্যক্তি যখন মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায় তখন তার কাছে সেই ভয়ঙ্কর মৃত্যুর মুহূর্তে যখন সে ভীতিকর অবস্থায় থাকে যেহেতু সে মৃত্যুর যন্ত্রণা অনুভব করে এবং মৃত্যুর ভয়ে অবস্থায় থাকে যার কারণে সারা জীবন ধরে সে মৃত্যুকে অপছন্দ করে এসেছে একজন ব্যক্তি যখন সে মৃত্যুর পৌঁছে যায় তখন তার কাছে মালাক্কুল মাউদ একটি সংবাদ পৌঁছে দেন এবং সেই সংবাদটি হচ্ছে যে আল্লাহ সুহান তার উপরে সন্তুষ্ট এবং আল্লাহ তাকে সম্মানিত করবেন এটা শুনে সেই মুহূর্তে সাক্ষাৎকে ভালোবাসবেন কিন্তু যখন কাফেররা মৃত্যুর কাছাকাছি এসে উপস্থিত হবে তখন তাকে বলা হবে আল্লাহ তোমার উপর রাগান্বিত এবং আল্লাহ তোমাকে শাস্তি দেবেন এই ভয়ঙ্ক সংবাদ শোনার পর একজন কাফের একজন পাপি ব্যক্তি কিছুতেই মরতে ইচ্ছা প্রকাশ করবে না এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎ সে ঘৃণা করতে শুরু করবে ভয় করতে শুরু করবে এবং অপছন্দ করবে এবং এই কারণে আল্লাহ সেই দেখা করতে অপছন্দ করবেন। মৃত্যুর পর যখন জানাজার সালাতের পর কাঁধে করে লাশ বহন করে নিয়ে যাওয়া হয় তখন একজন মুমিন ব্যক্তি কি বলবে একজন মুমিন ব্যক্তি বলবে আমাকে যত দ্রুত সম্ভব নিয়ে যাও যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যাও আর একজন পাপাচারী ব্যক্তি বলবে এবং মানুষ যদি এই কথাগুলো শুনতে পেত তাহলে তারা ভয়ে কবর দেওয়া বন্ধ করে দিত এবং তারা ভয়ে মরে পড়ে থাকতো আসাদ হচ্ছে সেই প্রচন্ড ধাক্কা আচমকা ধাক্কা যা মানুষের অন্তরে একটি ভীতিকর অবস্থা সৃষ্টি করে এবং যার ফলে মানুষ মৃত্যুবরণ করে আর হচ্ছে সেই প্রচন্ড ধাক্কা সেই মৃত্যু যা ভয়ের কারণে হয়ে থাকে আমাদের বাস্তবতা সেই পাপি ব্যক্তিদের ভয়ঙ্কর চিৎকার শুনতে পারতাম যখন তারা বলছে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ কোথায় নিয়ে যাচ্ছ এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে সত্য হাক যেটা আমরা জানি না এই শব্দ এতটাই ভয়ঙ্কর যে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন আমি আল্লাহর কাছে আবেদন করতাম যেন সেই চিৎকার এবং আওয়াজকে শুনতে পাও কিন্তু না কিন্তু আমি ভয় করি যে তোমরা সেই আওয়াজ শুনলে কেউই মৃত ব্যক্তিকে কবর দেওয়ার সাহস করতেনা মুহাম্মীরা